সসালামুক রহমতল্লা বাক আলিল্বিলাম সলাতাম রসুলহ করিম আল্লাহ ও আজমাইন আম্মা বাইফান্নার আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম রসুল্লাহ সালি সাল্লামের ওপর তফসির সুরাজ সদের আয়ত নম্বর সাতাশ থেকে হবে তার আগের আয়েতে দাউদ আলি সাল্লামের খিলাফতের কথা আল্লাহ পাকে উল্লেখ করেছেন আর খালিফা মানে হচ্ছে ইস্তলা ভিসিক্ত খালিফাকে খালিফা এই জন্য বলা হয় না যে আল্লাহর ইস্তলাভিসিক তো আল্লাহর খলিফা বরং খালিফাকে খালিফা এই জন্য বলা হয় যে তার আগে যেই ব্যক্তি শাসন ক্ষমতায় ছিলেন তার জায়গায় তিনি ইস্তলাভিসিক তার জায়গা নিলেন তার জায়গায় তিনি আসলেন সেই জন্য তাকে খলিফা বলা হয় রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের পরে অবকার সিদ্দিক আসলেন এই জন্য খলিফাতে রসুল ইল্লাহ বলা হয়তো আল্লাহ রসুলের খলিফা বলা হয়নি যে অব্বাকর আল্লাহর খলিফা সুতরাং এইভাবে ব্যাখ্যা হওয়া উচিত যে এইভাবে সালাফিসহেনটা বুঝেছেন আল্লাপাক তারপরে বলছেন আকাশ জমিন সৃষ্টির কথা আল্লাপাক উদ্দেশ্য বেহীন সৃষ্টি করেনি ওমা খালাক মা আউআল আর দা আর আমি আল্লাহ আকাশ এবং পৃথিবীকে সৃষ্টি করিনি অমা বেইন আমার যা কিছুর মাঝে রয়েছে বা তেলন মানে অনর্থক বিনা উদ্দেশ্যে এমনি সৃষ্টি করে দিয়েছি আসবে আর যাবে তোমরা মানুষ দুনিয়া থেকে আর কাউকে কোনো জিজ্ঞাসাও করা হবে না কারও কোনো শাস্তি হবে না পাপই পাপ করে চলে গেল জল অত্যাচার করে বকবিলাস করে চলে গেল তাকে কেউ জিজ্ঞাসাও করলো না আর মজলুম নির্যাতিত হয়ে বেচারা চলে গেল তার বদলেই পেলো না না এরকম কাজ আল্লাহ করবেন না যা কাজান্নিনা কাঁফারু এটা কাঁফেরদের ধারণা যে আসমান জমিন প্রাকৃতিক প্রাকৃতিক এইভাবে সৃষ্টি হয়েছে হওয়াইলুল্লিল কাফারু মিনান্নার সুতরাং যারা কাফির অস্বীকারী তাদের জন্য জাহান্নামের আগুনের দুর্ভোগ রয়েছে আমনাজা আল্লা আমিন কাল ফুজার আল্লাহাব বলছেন সৎ অসৎ দুটোকে সমান করতে পারি আমি তাহলে সমান যখন করব না আর দুনিয়াতে বিচার হইল না তাহলে একটা সৎ মানুষ তার প্রাপ্য পাবে কখন লাখেরাতের প্রয়োজন পরকাল তাহলে না তার প্রাপ্য পাবে আল্লাহ বলছেন ना कि हमें ओई सब लोक देके जरा ईमानसकर्मशील हो ते ओब लोकर मतो करब जरा आलमुस्न विपर्य सृष्टिकारी विशृंखला सृष्टि कर खून राहजानी डाकती चिंताई जेना व्यविचार मद गांजा यारा कर सत्कर्मशील ईमानदार जरा आल्लाभिरू दु दल की समान हमारे क्खो ना हमने जी आलमुतल फुज्जार अथवा आल्लाभिरुद के जरा संजत पाप बेचे थके তাদের কি পাপিষ্টদের মতো করব সমান হয়ে থেকে যাবে কখনো হবে না মর্যাদার দিক দিয়ে আল্লাহর কাছে সমান না এই রকম যে বিনা কোনো প্রতিদানে চলে যাবে আর কিছু পাবে না এমনটা হবে না সৎ লোক তার উত্তম প্রতিদান পাবে অসৎ লোক তার শাস্তি পাবে যাতে করে ন্যায় বিচার কায়েম হয় আল্লাহ পাক তারপরে কোরআনে করিম সম্পর্কে বলছেন কি তাবন আনজাল্লাহ এলাইকা মুবারাক এই কিতাবটি হচ্ছে যা আমি নাজল করেছি বড়ই বরকুতময় ये बरकत और बरकत बरकत मान जि सार्विक दिक्कत वृद्धि थे यितब विश्वास कर ले जीवने बरकत रेट पालन कर ले बरकत रेचे एट पढ़ाशुना कर ले बुझले बरकत रे प्रचार प्रसार घटाले बरकत रेस शांति शांति रेच लियबारू आयाज न कर मानवजाति जान ययात नहीं गभर भावे चिंता करे शुद्ध आल्ला तर्जमा अनुबाद पढ़ते বরং আল্লাহ ফাকরুল আলমিন অর্থ তাফসির চাইতে গভীর কথা বলেছেন একটা হচ্ছে তর্জমা অনুবাদ আর একটা হচ্ছে তাফসির ওর চাইতে ডিটাল বিস্তারিত আর হচ্ছে দাদা বুর মানে গভীরভাবে চিন্তা করে কোরআন শোনা কোরআন পড়া তার মানে অর্থ বুঝতে হবে তাহলে ভালো করে এবং অর্থ বুঝার পরে তাকে জীবনে বাস্তবায়িত করতে হবে তাহলেই আসল গভীরভাবে চিন্তা করা হইল বলে উলুল আলবাব আর জ্ঞানী ব্যক্তিরা জাতি করে উপদেশ গ্রহণ করতে পারে আল্লাহ ফাকরাবল আলমী তারপরে সোলেমান আলি ইসালামের কথা উল্লেখ করেছেন ও আবন আল এ দাউদা সোলেমান আর দাউদকে আমি সোলেমান দান করলাম তার সন্তান হিসাবে নেমাল আল আব্দ এ সোলেমানও বড়োই সুন্দর ভালো বান্দা ছিল ইন্নাহু আউ আবসেও আল্লাহ অভিমুখী ছিল তার পিতার মতো এত বড় শাসন ক্ষমতা পেয়েও কখনও আল্লাহর যে কিরাজগার থেকে গাফিল হয়নি ঈদ ওর আলি হবিল আশি ইসা ফেনাতুল জিয়াদ এখান থেকে আল্লাহফাকর্বুল আলমিন সোলেমান আলী সালামের একটি ঘটনা উল্লেখ করছেন যে একদিন সোলেমান আলী সালামের সামনে সুন্দর সুন্দর উৎকৃষ্ট মানের আর খুব দ্রুতগামী ঘোড়া পেশ করা হইল সোলেমান আলি সালামের হুকুমতে প্রচুর পরিমাণে ঘোড়া ছিল এবং সেই ঘোড়াগুলি অত্যন্ত দ্রুতগামী আর বড়ই সুন্দর দেখতে আর এই ঘোড়াগুলিকে এই পুষে রেখেছিলেন যে এগুলি আল্লাহর রাস্তায় যেহাদের ক্ষেত্রে কাজে আসবে কারণ রণক্ষেত্রে সেই সময় ঘোড়ার প্রয়োজন হতো সেটা ঘোড়ারই যুগ ছিল তারপরে তিনি এই ঘোড়াগুলির দৌড় করালেন ঘোড়া যারা পুষে ঘোড়ার দৌড় করে প্রতিযোগিতা ঘোড়ার দৌড় করার সামনে দিয়ে দ্রুত ছুটে গেলো এই ঘোড়াগুলি তারপরে চোখের আড়ালে চলে গেলো খুব সুন্দর লাগলো মনটাও খুশি হইলো যেগুলি আল্লাহর রাস্তায় আমি প্রস্তুত করে রেখেছি আল্লাহ পাক যখনই সুযোগ দেবে এগুলিকে আল্লাহর রাস্তায় নিয়োজিত করব কাজে লাগাব জেহাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে ইজ ওরেজা আলি হিল আসি ফেনাতুল জিয়াদ স্মরণ করো যখন তার সামনে পেশ করা হইল ওই ক্যালবেলা উৎকৃষ্ট মানের আর দ্রুতগামী ঘোড়া ফাঁকা আলা তখন তিনি বললেন ইন্নি আহবাব তো হুব্বাল খাই আমি ভালোবেসেছি এই দুনিয়ার ধন সম্পদকেই মানে এই ঘোড়াগুলিকে ঘোড়া দুনিয়ার ধন সম্পদ কিন্তু ধন সম্পদের ক্ষেত্রেও যদি সৎ নিয়ত থাকে তাহলে তাতে সব পাওয়া যাবে আপনাকে আল্লাহ পাক যে ধন সম্পদ দিয়েছেন তাতে যদি এই সৎ নিয়ত রাখেন যে এই ধন সম্পদ আমি নেকির কাজে ব্যয় করব বাপ মায়ের পেছনে খরচ করব। তাদের যা প্রয়োজন স্ত্রী ছেলে মেয়েকে খাওয়াবো এটা আমার ফরজ দায়িত্ব পালন হবে এছাড়াও যে কোনো ভালো কাজে খরচ করব, কল্যাণমূলক কাজে খরচ করব। করতে না পারলেও সৎ নিয়তের ওপর নেকি পাবেন আপনি নাবি কারিম সাল্লাহি সাল্লাম বলছেন যে তোমরা যে একটা লোকমা উঠিয়ে তোমাদের স্ত্রীর মুখে দাও মানে ব্যবস্থা করে নয় যে উঠিয়ে খাওয়া নব বুঝানো হয়েছে এটাও সাদাখা তো সোলেমান আলহি সাল্লাম এই দুনিয়ার সম্পদগুলিকে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রস্তুত করে রেখেছিলেন বলেন যে আমি এগুলিকে খুব ভালোবেসেছি আনজিক্রে রব্বি আন মানে লে জ্যালিহ पालकर स्मरण उद्देश्य ये धन सम्पदगल के मान योड़ागुलि केलवसेसे हत्तावारा तबील हेजाब एम कि दौड़ दिए घोड़ागुली पर्दार आड़े चले गल चोखर आड़े चले गए सलेमान अलीसल्लम तार लोकदों के बला रुदूह आल आर फिरिएस आल्ला सन्तुष्टर जो अभी प्रस्तुत रेखे घोड़ागुली भलो लगल फिरिए नहीं आस কামাস হামসুল আনাক তারপরে সোলেমান আলি সাল্লাম ওই ঘোড়াগুলির পায়ে এবং ঘাড়ে হাত বোলাতে শুরু করলেন আদর করে এটা হচ্ছে একটি তাফসির আর এই তাফসিরটাই সবচাইতে ভালো আর দল তফসির করতে গিয়ে কিছু এমন কথা নিয়ে এসছে যেগুলি কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট নয় তারা তফসির করেছে এইরকম যে সোলেমান আলি সাল্লামের সামনে একদিন বৈকালবেলা সুন্দর সুন্দর ঘোড়াগুলি পেশ করা হইল ঘোড়া দেখতে এত মুশগুল হয়ে গেলেন যে আসরের নামাজ ভুঁই লেগেছেন ভুইলে গিয়ে হাতা তাওয়ারাত বিল হেজাব মানে পর্দার আড়ালে সূর্য চলে গেল কোথায় সূর্যের কথা গিয়ে এখানে আলোচনা আছে কিন্তু ঘোড়া দিয়ে তফসির করলে ঘোড়ার কথা আয়াতে আছে এই ওরা দূরে চলে গেছে তফসির করতে গিয়ে এই বললাম যে এই তফসিরটিকে দূরে রাখা বা দুর্বল বলাই শ্রেয় তারা বলছে যে সূর্য ডুবে গেল তখন বলো রুদ্রুহ আল ইয়া এই যে আসরের নামাজ এই ঘোড়া দেখায় মুশগুল হয়ে আমার কাজা হয়ে গেল সূর্য ডুবে গেলো যার ফলে তিনি কষ্ট পেলেন যে না এইসব রাখবোই না সুতরাং ঘোড়ার পা কেটে দিলেন আর ঘোড়ার গর্দন কেটে জবাই করে দিলেন কোথায় মাস হান মানে হাত বোলানো আর ওকে জবাই পৌঁছে দিল এ হচ্ছে দ্বিতীয় তাফসির আগের তফসিরটাই বেশি ভালো তারপরে আল্লাহাক বলেন ওয়ালাকাত ফাতান না সোলাই মাহা ওয়ালকাই না আলা কুরসিহি জাসাদ আর আমি আমি সালেমা সালামকে পরীক্ষা করেছিলাম ওয়াল কায়না আলা কুরসি হে এবং তার কুরসির ওপর সিংহাসনের ওপর আমি একটা দেহ নিক্ষেপ করেছিলাম সুম্মা আনা বত তিনি ফিরে এসছিলেন। এই আয়াতের বা তফসির কি হবে এক মুশকিল এই আয়াতের তফসিরে যারা ইয়াহুদ্দিন আসাদের কিতাব থেকে নেওয়ার চেষ্টা করেছে ইশারা এই বর্ণটা ঢুকেছে তারা একেবারে আজব আজব তফসিল করে ফেলেছে তারা তফসির করেছে যেমন ইয়ুদিদের কিতাবে এইসব মিথ্যা কথা আছে যে সোলেমান সালামের রাজত্বের রহস্যই ছিল আংটি এই জন্য আংটির শিরকি আকিদা মুসলিম সমাজে ঢুকে আছে সালেমানি নকশা সালেমানি তাবিজ সালেমান নকশার নামে একটি কিতাব আছে উর্দু বাংলায় আর এই আংটি তো রকম মিথ্যা কথা তারা গড়েছে আর এই আংটি যে কোনোভাবে হোক না কেন তার হারিয়ে যায় শৈতান নিয়ে নেয় জিন শয়তান আর জিন জিনয়তান নিয়ে নিয়ে যখন আংটি পেয়ে যায় তখন জিন সোলেমানের রূপ ধরে এসে সিংহাসনে বসে যায় আর রাস্তা রাস্তায় অসহায়ের মতো সোলেমান আলাই সাল্লাম ঘুরে বেড়ায় কত বিয়াদুবি কথা তারপরে যে কোনোভাবে আবার ওটা মাছের পেটে যায় আংটি আবার ফিরে আসে কিচ্ছা ওই সব ফালতু কিস্সা শোনার কোনো প্রয়োজন করে না তারপরে সোলেমান আলাই সাল্লাম যখন আংটি পেলেন তখন আবার রাজত্ব ফিরিয়ে ফেলেন তো এখানে ও আলকাইন আলাকুরান তাঁর সিংহাসনের একটা দেহ আমি নিক্ষেপ করেছিলাম মানে শয়তান এসে রাজত্ব বসে গেছিলো এসব তফসির করেছে যারা ইসরায়েলিয়াহুদ্দিন আসাদের আর উপর আস্থা করেছে কিন্তু এসব মিথ্যা তফসির সেই তফসিরটা শুনিয়ে দিচ্ছে কারণ সেটাই মনে রাখতে হবে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি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 क्यों आल्ला रक्षा कारी देख सवार रक्षा कारी कलर साढ़े आठ टाइम और भारत पिस এবং জাহান্নাম অবধারিত করে দেন জান্নাতে যাওয়ার এবং জাহান্ন হতে বাঁচার একটি মাত্র পথ তা আল্লাহ সুহান জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাবুত্তি দেখুন কিতাব উত্ত আজ রাত দশটায় বাংলাদেশে ও রাত সাড়ে নটায় ভারতে পিস টিভি বাংলায়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 সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আলোচনা ছিল সোলেমান আলী সালামের কথা আর সোলেমান আলী সালামকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন সেই পরীক্ষা কি ছিল আর তার সিংহাসনের উপর আল্লাপাক এক দেহ নিক্ষেপ করেছিলেন এরবাকি তফসির সোলেমান আলী সালাম একদিন একটা সৎ নিয়ত করলেন যে আজকে রাত্রে আমার যতগুলি স্ত্রী আছে কোনো রেগাতে সত্তর অথবানব্বই লাতু ফান্নাল্লাহ আজকে রাত্রে প্রত্যেক স্ত্রীর কাছে আমি যাব আর তাদের সাথে মিলিত হব আর মিলিত হয়ে প্রত্যেকে একটা করে ছেলে জন্ম দেবে আর সবগুলি আল্লাহর রাস্তায় জেহাদ করবে সংগ্রাম করবে আল্লাহর রাস্তাটা বীর মুজাহিদ হবে কিন্তু ইনশা আল্লাহ বলতে ভুলে গেছিলেন দেখা গেলো যে এক চেয়ে গর্ভধারণ করল না মাত্র একজন ছাড়া একজন গর্ভধারণ করল কিন্তু বাচ্চা যে ভূমিষ্ঠ হলো অসম্পূর্ণ অসম্পূর্ণ বাচ্চা ভূমিষ্ঠ হইল মনের আশা পূরণ হইল না ইনশাআল্লাহ শুধু ভুলে যাওয়ার কারণে আর আজকালকার মুসলিমরা অধিকাংশ ইনশাআল্লাহ বলা নিজের মানহানি হারি অন্যদের সামনে বলতে কি ইনশাল্লাহ কি করে বলবে যে এখন এরকম তুই মৌলবাদী রে ইনশাল্লাহ আসবো প্রকাশই করতে চায় না যে আমি মুসলিম জানতে পারি বুঝতে পারে ইনশাআল্লাহ বললে বুঝতে পারি যে হ্যাঁ মুসলিম পাকা মুসলিম আসসালামু আলাইকুম ওয়ালিকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এগুলিতে ইসলামের ঘোষণা যে বুঝতে পারছে আপনার কথা শুনলে টেলিফোন উঠিয়েছেন আমসলিমদের সামনে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সালাম আলাইকুম আলিকুম সাল্লাহ এতেই বুঝতে পারছেন আপনি মুসলিম কিন্তু না এত চালাক চতুর হ্যাঁ কেমন আছে সালাম নেই তারপরে কেমন আছো যেমন থাকে চলে যাচ্ছে তাই চরিত্র মুসলিমরা তাদের আদর্শতে কত দূরে চলে গেছে হীনমন্যতা গোলামি করছে এরা প্রকাশ যেতে না পারে বুঝতে না পারে যে আমি কোন জাতি ধরতেই না পারে আমাকে সব হামলা না কখনো না ইনশাআল্লাহ সময় বলবেন যদি ভবিষ্যতে কোনো কথা হয় ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ দেবো ইনশাআল্লাহ খাবো ইনশাল্লাহ যাবো এটা হচ্ছে একজন মুসলিমের তার ইমান ইসলামের ঘোষণা তো আল্লাহ পাক যে বলেছেন তার কুরসির ওপর আমি একটি দেহ নিক্ষেপ করেছিলাম মানে ওই অসম্পন্ন বাচ্চা তার মনের আশা পূরণ হয়নি এই দিয়েও কেউ তফসিল করেছেন সোম্মা না অতপর সোলেমান আলসালাম আল্লাহ অভিমুখী হয়েছিলেন আল্লাহ বলছেন কাল আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাকে যখন রাজত্ব দিলে তো একটা ভালো রাজত্ব দাও এমন রাজত্ব যেন কেউ না পায় কোনো দিন কালা বলে রব্যেক ফেরলি আল্লাহ আমাকে মাফ করে দাও ওহাবলি মূল কান এবং আমাকে এমন রাজত্ব দান করো লাই আমি আহাদিন আমার পরে যেন কারো জন্য সেটা না হয় ইন্নাকান্তাল নিশ্চয় তুমি মহান দাতাহ খরালাহুরি আল্লাহ পাক বলছেন তার দুয়া শুনে বাতাসকে তার বসে করে দিলাম অনগত করে দিলাম তার নির্দেশ মোতাবেক বাতাস প্রবাহিত হইত রোহান একেবারে ঝড়ের মতো বাতাস আসলে তো মানুষের জন্য মুশকিল হয়ে যেত ভ্রমণ করা মুশকিল হয়ে যেত না একেবারে মৃদু গতিতে ধীর স্থিরভাবে দেখেন উড়োজাহাজে চলছেন যদি বাসের মতো ঝাঁকানি খেত তাহলে মুশকিল রাস্তা খারাপ আর বাসটাকে যে ঝাঁকানি ওই ঝাঁকানি যদি উড়োজাহাজে হইতো তাহলে মানুষ সফর করতে পারতো না দেখেন আল্লাপাক বলেন কেমন বসে করে দিয়েছেন আকাশপথকে মানুষের জন্য তারপরে মানুষ আল্লাহ পাকে চেনল না হেস ও আসাব যেখানে যেতে চায় যেখানে সাল্লাম আল্লাহ সাল্লাম যেতে চায় একবার মৃদু গতিতে বাতাস প্রবাহিত হবে আর সকাল সকালবেলা এক মাসের পথ আর বৈকালবেলা এক মাসের পর যেমন নায়াতে আমরা তফসির করেছি ওয়সায়াতিনার্জিন শয়েতানকেও তার অনুগত করে দিয়েছিলাম কুল্লা বানাইন ওয়া গাওয়াস তাদের প্রত্যেকে হয় রাজমিস্ত্রি ছিল বা নির্মাতা আর না হলে ও গাউস ডুবুরি ছিল কিছু জিন দিয়ে ডুবুরির কাজ নিতেন পানিতে সমুদ্রে ডুবে দাও আর আমার যেন মণিমুক্তা উঠিয়ে দাও মূল্যবান সম্পদ আর ঘর বাড়ি প্রাসাদ বানাতে হবে তখন রাজমিস্ত্রির কাজ করত। জিনে আল্লাহ আল্লাপা বলছেন হাজা তাও না হে সোলেমান এ হচ্ছে আমার দান তোমাকে দিয়েছি ফামনুন আও আম শেখ বেগাইরি হিসাব সুতরাং তুমি তা থেকে অনুগ্রহ করো যাকে ইচ্ছা দাও আও আমা তুমি দিও না বেগাইয়ের হিসাব কোনো তোমার হিসাব নেই জিজ্ঞাসা করবো না যে ওকে দাওনি কেন আর ওকে কেন বেশি দিয়েছে এত বড় আল্লাহ ফখর বুলান তাকে ওয়াইনাল্লাহ ইন্দান আল্লাহ নিশ্চয় আমার নিকট তার নৈকট্য ছিল আল্লাহর অত্যন্ত নৈকট্যপ্রাপ্ত বান্দা সালেমান আলি সাল্লাম আহুসনামা এবং তার জন্য উত্তম প্রত্যাবর্তন স্থল রয়েছেই ওয়াজকুর আবদানা ইয়ুব আর স্মরণ কর আমার বান্দা ইয়ুব আলি ইসাল্লামকে ইজনা দর বহু যখন তিনি তার রবকে ডেকেছিলেন এই বলে আন্নি মাস্তানিয়া শয়তানবে নসবী ওয়াযাব আল্লাহ আমাকে শয়তান স্পর্শ করেছে কষ্ট দিয়ে ওয়া আযাব আর শাস্তি দিয়ে শয়তান স্পর্শ করেছে এর এই নয় যে আমাকে যে রোগ হয়েছে এই রোগ শয়তানে দিয়েছে পর রোগ দেওয়ার মালিক আর রোগের আরোগ্যের মালিক একমাত্র আল্লাহ তাহলে শয়তানের কথা কেন বললেন এক দলত সিকার এই জন্য যে যাতে করে মন্দ কথা রোগের কথা আল্লাহর দিকে সম্পৃক্ত না করা হয় এই শয়তানের নাম বলেছেন কিন্তু এর চাইতে স্পষ্ট হচ্ছে যে শয়তানের কথা এই জন্য তিনি বলেছেন যে রোগের অবস্থায় বেশ কিছুদিন ধরে দীর্ঘদিন ধরে এই রোগ চলতি আছে ভালো হচ্ছে না সেই সব শয়তান এসে বিভিন্ন রকমের কুমন্ত্রণ দিচ্ছে তুই এত আল্লাহর আল্লাহরে বদতবন্দি করলি তুই আল্লাহকে এত ডাকলি তুই এত ভালো মানুষ তারপরে তোকে এত মারাত্মক ব্যাধি যা তোর গ্রামে তোর দেশে কাউকে দেয়নি তাহলে লাভ কী এরকম করে এই নামাজ রোজা করে লাভটা কী আজকাল এক শ্রেণীর মুসলিমরা হয় তাই না নামাজ রোজা করে দেখলো যে ভালো খেতে পায় না নামাজ রোজা ও দেখলো যে অসুখ ছোট নামাজ রোজা করেও দেখলো যে বিবাহসাদী করে শান্তি পেল না বা ছেলেমেয়ে না সব ছেড়ে দিল পরীক্ষায় ফেল শয়তান তাহলে এই চেষ্টার লেগে আছে আপনাকে যখন দুনিয়ায় কোনো কষ্ট হবে তখন শয়তান ওই রাস্তাতে ঢুকবে যে তুই তো নামাজ পড়ে লাভটা কি এত কষ্ট হচ্ছে তো তোকে আল্লাহ যখন তোর দুর্ঘটনা না না তো নামাজ পড়ে তোর যে হারাম পাপ থেকে বেঁচে লাভ কি যারা হারাম পাপ করছে তারা অত ভালো আছে শয়তানের রাস্তা কিন্তু সাবধান তাই আলি ইসাল্লাম বলছেন যে আল্লাহ শয়তান আমাকে স্পর্শ করেছে মানে সুযোগ নিচ্ছে বারবার অশ্বাসা দিচ্ছে যে তুই এত ইবাদত করে লাভটা কি হয়ে তোল নগদ লাভের জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে আল্লাহ পাকুল আলম নেকবান্ধদেরকে আরও বেশি পরীক্ষা করেন রাসুল্লাহামকে আল্লাহ যত পরীক্ষা করেছেন তারপরে ইব্রাহিম খরিউল্লাহকে যত পরীক্ষা করেছে দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ পরীক্ষা করেন তাদের জন্য আজাম না তাদের জন্য এগুলি পরীক্ষা আইব আলহিসাম কি দোয়া করেছিলেন অন্য আয়তে রয়েছে রব্ আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি আর তুমি সবচাইতে দয়ালু যত দয়াকারী রয়েছে তাদের মধ্যে সর্বাধিক তুমি দয়ালু আর রাহিম তুমি এতটুকু দোয়া করেছ সরাসরি আল্লাহ পাকের কাছে দোয়া না কোনো অসিলা না ভাইয়া না মাধ্যম না কিছু এটাই হচ্ছে আল্লাহ পাকের শিক্ষা আল্লাহ পাক বলে আলমে দোয়া শুনলেন বললেন যে এক কাজ করো তুমি পায়ের আঘাত করো উর কুদবে রিজলিখ তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো হাজা মুগতা সালুন বারেত এই হচ্ছে ঠান্ডা পানি যা গোসলের স্থান গোসল করে আল্লাহ নহর প্রবাহিত করে দিল অসারাব এবং পানীয় পানি কেউ কেউ বলেছেন যে দুটো তার জন্য নহর করে দেওয়া হয়েছিল একটা গোসলের জন্য একটা পান করার জন্য কিন্তু আয়াত দ্বারা স্পষ্ট হয় না একটি হয়তো নহর ছিল যাতে গোসল করতেও বলা হইল আর বলো এখান থেকে পানি পান করো আল্লাপাক তাকে আরোগ্য দান করলেন রোগ কি ছিল কোনো সহিহাদিস তবে হতে পারে সেটা চর্মরোগ ছিল আর মারাত্মক ধরনের রোগ ছিল কিন্তু এমন না যে একবারে রক্ত পুঁজ আর পোকা হয়ে গেছে যেমন কিতাবাদিতে লেখা হয়েছে এগুলি কথা ভিত্তিহীন কথা ওহাবনা লাহ আহলাহ এবং তার পরিবার পরিজন একদল বলছেন ছেড়ে চলে গেছিলো স্ত্রী তো ছেড়ে চলে গেছিলো এক স্ত্রী ছাড়া শুধু আর ছেলে মেয়েরা তারাও কাছে আসে না একদল বলছেন আর একদল বলছেন না ছেলেমে মেয়ে সব মারা গেছিল আর একদম এভাবে কিন্তু শুধু তফসির বর্ণনা আল্লাহ ভালো জানেন আল্লাহ বলছেন তাকে তার পরিবারও দান করলাম সবগুলি ফিরে পরিবার আসলো যেগুলি মারা গেছিল তাদেরকে জীবিত করলাম একদল তফসির কাররা বলছেন আল্লাহ পাকে জীবিত করল আরেকদল বলছেন না যারা মারা গিয়েছিল গিয়েছিল তারা আর জীবিত হয়নি কিন্তু যারা মারা গেছে তাদের চাইতে ভালো ছেলে মেয়ে আরও বেশি সংখ্যায় ছেলে মেয়ে আল্লাপাক আইয়ুব আলাইসাল্লামকে সুস্থ হওয়ার পরে দিলেন আল্লাহ বলছেন ওয়ামিস লাহুম মাহুম এবং তাদের সাথে তাদের অনুরূপ তা ছেলে দিলাম রাহমাতাম মিন্না আমার পক্ষ থেকে দয়া স্বরূপ ওয়া জিকরা আলী উলিল আল বাব এবং জ্ঞানীদের জন্য উপদেশ রয়েছে আইয়ুব আলি সাল্লাম যখন সুস্থ হলেন আল্লাহ আল্লাপাকের কাছে দোয়া করি আল্লাহ পাক তার চিকিৎসার ব্যবস্থা করে দিলেন সুস্থ হলেন এই অসুস্থ অবস্থায় তিনি একটা শপথ করে ফেলেছিলেন যে কোনো ক্ষেত্রে হোক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 কখনও ভাববেন না যে আমি মনে হয় খুব পাপি তাপি যদি সৎকর্মশীল আল্লাহকে আরও ধরেন আরও ডাকেন আল্লাহাক রবুল্লা আলমিনকে যাতে করে শয়তান সুযোগ না পাই বিভ্রান্ত করার এই মর্মে আল্লাহ আল্লাহফাক বলছেন যে হে আইয়ুব অ খুঁজবে তোমার হাতে তুমি কিছু ঘাস গ্রহণ করো বা খড় বলতে পারে খড় গ্রহণ করো যেমন গমের ডাঁটা ধানের ডাঁটা এগুলি এ ধরনের ফজরে বেহি আর তা দিয়ে তোমার পরিবারকে আঘাত করো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 আল্লাহফাক রব্বুল আলমিন তারপরে বলছেন ওয়াজকুর এবাদানা ইব্রাহিম অ ইসহাক ও ইয়াকুব উলিল ঈদিউ আল আফসার আর স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম ইসহাক কে যারা বড় শক্তিশালী ছিল আর যারা বড় সূক্ষ্ম দর্শিতার অধিকারী ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন আমীন সংশোধনের দান করেন আমীন সল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন গুনা আরাফতু আল্লাহ রাব্বি The students of Islamic International School welcome all of you Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh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 Watch Little Wonders at their best. Bishoy Shishura, KAL RAT, 4-6-7-BANGLADESH, <laughs> OSHONDA SHATTAI BHAROTE, PEACE TV, BANGLAY. Quran, AKTA CHURANTO BAATTA. Maha Bishshet, <laughs> Maha Bishoy, Al Quran Diya Ma Deer Hedaaya Tere Quran will remain as the most modern book ever. महान सम्पद देखुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी आज रत एगारोटेदे সাড়ে দশটায় ভারতে ইসলামিক ইসলাম এসেছে আরবি মূল শব্দ বা সালমুন থেকে যার অর্থ শান্তি এটা মূল শব্দ সিল্ম থেকেও এসেছে शांति बोम अनेक आगे पड़े गोहम्मद साल्लम जन्मग्रहण कर